ষোল কোটি বাংলাদেশের মানুষের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে মসজিদ মাদ্রাসার দেশে টুপিওয়াল দেশে আল্লাহওয়ালাদের দেশে सरकार मुसलमान जनगण मुसलमान बसलमान देश हिंदू आंदोलन नयूदी आंदोलन नये इज्जत नहीं थे इज्जत मुसलमान कलिजार মূর্তি বসিয়েছে তারাই উগ্রবাদী তারাই সন্ত্রাসী কোন দলাদলি নেই কথা ঠিক কোন যদি ডাকেন ইমানের দাবি পূরণের জন্য আমরা উপস্থিত হতে রাজি না দলাদলি করব। ইমানের দাবিতে যারাই ডাকবেন তারা আমাদের আপন আমরা এমপি হতে চাই না মন্ত্রী হতে চাই না এ দেশ যেভাবে চলছে চলবে আমরা চাই কোনো হাঙ্গামা আমাদের ভিতরগত কোনো দ্বন্দ্ব জানো না থাকে আমরা হিন্দুদের বিরুদ্ধে কথা বলি না শুরুতেই বলেছি যেটা মুসলমানের দেশ তাহলে কাটেন স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব তিনি যে বক্তব্য দিয়েছেন ঐসি সম্মেলনে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এটাকে আপনারা উড্ড করে বলেন এটা মুসলিম দেশ না তখন আমরা দেখি চুপ থাকবো যতক্ষণে দেশের মানচিত্রে মুসলমান দেশ শব্দ থাকবে আমাদের ইজ্জত ওই পরিমানে উঁচু রাখতে হবে ইনশাল অতএব যখন আমাদের দেশের আল্লাহওয়ালারা পীর মশায় ডাকবেন আমরা যখন তখন যেখানে সেখানে ইমানের ডাকে হাজির থাকবো আলহামদুলিল্লাহ কমর হুসব وَفَضَّلَ زَمَانًا عَلَى زَمَانًا كَمَا فَضَّلَ مَكَانًا عَلَى مَكَانًا وَإِنسَانًا عَلَى إِنسَانًا ন ইল ইু বো শরীর নিভুবন জভুবনা স وان اشهد ان سيدنا و سندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمد نعبده و صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلام وبارك وسلام تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيدا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আমার মিল্লা মিনশ নি র বিসমিল্লা রহমা مَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَغُوُ وقال تعالى لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حسنة قال النَّب صَزى الله عَيهِ وَسَنَّم تََ فيكمُ مرَين لن تَظِلّ مَا تَمَسَد بهِمَا كتَكَابَ اللهَّ وَسََُّ رَسُ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 وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সহ কমলি তকবীর মে কলমা মে নমাজ তকবীর কলমা মে নমাজ হে নামলা মিলানাম মোহাম্ম ফরমাত হে আদম কুঝে খুদরি में। ফরাত হে আপ লিখা হুয়া তো বাপ মেলা নাম বোহাদ হিমে মহবুব ইারা মহবোদা নাহলে সুন্নত জমাত পরিষদ মাধব দি শাখা প্রতিক আয়োজিত অধ্যকার এই সম্মেলনে অবস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ জাতির মাথার মুখরুল হজরতুল দূর দূরন্ত থেকে আগত আল্লাহ বাকিন জাকিরিনাকিরিন মুরুবিয়ান যে মহন রব্বুল আলমিনার জামানায় কোরআনার ভিত্তিতে সহি কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন শোকর আদায় মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠ সকলেই কালিমাতি রহমতুল ইমামুল খুরসালি نبی العرب রসুল আকরম রহমত আলম নবিকব আজম হবিব কবিয়া আশরফুলাম্বিয়া সৈদুলাম্বিয়া শফি আকি কৌস আকা নাম দার মদিনাজ আফতাব ফখ্র মৌজুদ টুকরা আয়াতের অংশ তিল করেছে বিশ্ব শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হবিহিম অসংখ্য পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে আলোকে সহিবার হিম্মত দান করুন রসুল ওই সমস্ত জিনিসকে তোমরা আক্রিয়ে ধরো অসমস্ত জিনিস থেকে দৃঢ়তার সাথে ফিরে যাও যা যাকে ফিরার জন্য রসুল সাল্লু আলাইহাল্লাম বারম্বার নিষেধ করেছেন তাগিদ করেছেন তার বিহিমা। এক নাম্বার আল্লাহর কিতাব তোর আন দুই নম্বরে তার রসুলের শূন্য আয়াত হাদিসের সংক্ষিপ্ত তরজমা আল্লাহ তাদের সব ভাইকে সহি হেদায়তের রাস্তার উপরে কবুল করেনি ক্লান্তি লগ্নে আজকের এই মাদবদি স্কুল মাঠে আহলে সুনাতের আয়োজন একটা সময়ের একটি দাবি আল্লাহ তালে সম্মেলনকে কবুল করেন এর পেছনে সময় দিয়ে হোক কথা দিয়ে হোক পরামর্শ দিয়ে হোক অর্থ দিয়ে হোক গবেষণা দিয়ে হোক যতটুকু এ সমাবেশের অসিলেকেই এর উত্তম যা যা দান করুন আপনারা যারা আসছেন আল্লাহ প্রত্যেককেই অনেক লোক সমাগম হয়েছে এটা কামিয়াবির পরিচয় নয় নিশ্চিত রেজাল্টা বের হয়ে যাবে এই ওয়াজ আমাকে বিপদের সম্মুখীন করে দিল আর এই ওয়াজ শোনার পরেও যদি যে কোনো উপায় আমি ফজরের নামাজের একান্ত ঘুমের প্রবলতার কারণে জামাত না পেলেও সময়ের মধ্যেই নিজ আগ্রহে নামাজটা আদায় করতে পারলেও প্রমাণিত হবে আজকের এই সম্মেলন এ সম্মেলন আমাদের এখানের আয়োজন অবশ্যই সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে ইনশাল এক হাজার বয়ান একপালায় ওজন দিলেও ফজরের সুন্নতের মর্যাদার সমান হবে না অতএব সবকিছুর মূল মাকসাদ হবে দিকে আমরা আল্লাহ কোন দ্বন্দ্ব নাই কোন গালাগালি নাই আমরা সবাই বলাম মুহাম্মদ নামের নবীর আখিরি নবী বললাম না কারণ কাদিয়ানীরা আমাদের নবীকে আখিরি মানে না প্রচন্ড দ্বন্দ্ব বিদ্বন্দ্ব দ্বন্দ্ব নভিকে উন্নুরের তৈরি বলে মাটির তৈরিকে অস্বীকার করে আমাদের কিলাকিলি করার অভ্যাস নাই ইচ্ছা করে করে মুরব্বী প্রতিষ্ঠাতা ইলিয়াস রহমাতুল্লাহ আলে তার জীবন্ত ইতিহাস করেছি যখন যাইতেন একটা লাঠি হাতে রাখতেন সিলেটের জমিনে ঘুমান্তলিয়ে কামেল বহু বাউলিয়াদের সিফাহ শাহদাল রহমতুল্লা আলাই যখন এই বাংলার জমিনে কালেমার পতাকা উদ্দিন করার জন্য তার হাতে ছিল একটা লাঠি ব্যাপার। কাউকে মারার জন্য নয় নিজেকে হেফাজতের জন্য কথা বুঝেন না কাউকে মারার জন্য না নিজের হেফাজতের জন্য আমরা আমাদের রাস্তায় চলবীর তরিকায় চালাবো নবীর মহাব্বতে এবং হাতে একটা লাঠি রাখব কখন জানি লেগে যায় কেউ যদি টুপি ধরে টান দেয় তখন লাঠি কেউ টান দেয় তখন লাঠি কেউ যদি আমাদের লাম্বা জামা চিঁড়ে ফেলে তখন লাঠি তাকে মারার জন্য নয় আমার টুপি টিকায় রাখার জন্য কাউকে মারার জন্য লাঠি নয় আমার দাড়ি টিকায় রাখার জন্য লাঠি আল্লাহ আল্লাহওয়ালাদের ইজ্জত রক্ষার জন্য লাঠি করনার ইজ্জত রক্ষা করার জন্য লাঠি কাউকে মারার জন্য নিজের হেফাজতের জন্য আল্লাহ আমাদের শান্তির প্রয়োজন শান্তির ঠিকানা আমার দুইটা আয়াতের ভেতরেই ভুগানো দুই কথা দিয়ে আমি আলোচনা শুরু এবং শেষ প্রথম কথা হলো রহমাতুল্লীরা পৃথিবীতে কি নিয়ে আগমন করেছেন দ্বিতীয় কথা নবী পৃথিবীর থেকে বিদায় হলেন কি রেখে গেলেন দুটো কথা আমাদের জীবনের শান্তির বানিয়ে পৃথিবীতে নবী কি নিয়ে আসলেন আর কি রেখে চলে গেলেন প্রথম কথার জবাব হলো নবীজি দুনিয়াতে উত্তম আদর্শ নিয়ে আসলেন কি নিয়ে আসলেন आवाज दिल गिरफ्तारी पर गर्भारहंकार द्वित बृहतम मुसलिम देश मिथ्यार कथा অতএব আমরা এই মুসলিম দেশ স্বীকৃত এই মুসলিম দেশের আদর্শবান মুসলমান নাগরিক এ কথা আমরা একমত কথা বুঝার চেষ্টা করেন যদি ভুল বলি আমাকে দেন আমি সংশোধন করে নিবেন পেছনে গিয়ে উল্টা পাল্টা করবেন অনুরোধ থাকলে আপনি এমনটা করে আপনার পবিত্র রক্তটাকে মুনাফিকের রক্তে প্রমাণিত করবেন আপনার বাপ ভালো আপনার মা ভালো আপনার রক্ত ভালো কেন আপনি গিবধ করে নিজের রক্তটাকে অপবিত্র বানাবেন আল্লাহ আমাদের হেদায় করু ভুল হতে পারে আমার ভুল হতে পারে আপনার সমাধানের পথ তেরোটা মাইক লাগায় নবীজি বলেন আল মুমিন এক মুমিন ভিন্ন মুমিনের আয়না আয়নার একটা গুণ হলো যার অপরাধ তাকেই বলে ভিন্ন কাউকে বলে না संख्यारिष्ठतार दिखे मुसलमान रात आतएव অপরাধীরা আসতে কথা বলবে আসতে কথা বলে দুই শ্রেণীর মানুষ এক শ্রেণী চোর হিজলা কিছু এরা সুবিধাবাদী এরা হলো বাসুদ এর সদস্য সদস্য বহু টুপিওয়ালা আছে এরা আওয়ামী লীগ করে না বিএমপি করে না এরা সরকারি দল সরকার যে আসবে তার পা ছাড়বে কথা বুঝেন নাই আমরা বিরোধী তৌফিক দান করুন তাহলে আমরা দেশের আদর্শবান মুসলমান নাগরিক আমাদের জীবনের উপরে কোন দুর্নীতির কলঙ্কের দাগ নাই আছে চুরির অন্য কার আওয়াজ আমাদের উপরে আওয়াজ উঁচু হতে দেয়া যাবে না যদি কোন মুসলমানের সামনে বেইমান আওয়াজ উঁচু করতে চায় তার গলার টিপ দিয়ে তাকে বসায় রাখতে হবে गिरजारे कथा ख्रीटान के तारिय दी चा हिंदू तुम थो ये ख्रीटान थे কিন্তু সব সময় তোমার জিকির ফিকির থাকতে হবে এ দেশ মুসলমানের দেশ খবরদার ভারতে মুসলমানের উপরে যেই অত্যাচার নিপীড়ন নির্যাতন আমরা সংখ্যায় কম না বেশি আমরা পারি না আমরা অসভ্য জাতি নয় আমরা সভ্য জাতি আঙ্গুল শুধু বাঁকা করলে লাশ খুঁজে পাওয়া যাবে না কিন্তু আল্লাহ আমাদের হেদায়াত দান করুন হিন্দুর বিরুদ্ধে বলেছি ওরা থাকবে জামাই আদরে থাকবে কিন্তু চব্বিশ ঘন্টা জিকির ফিকির থাকতে হবে মুসলমানের দেশ কারণ ইসলাম উন্মুক্ত হিন্দু ধর্মের আইন হলো ওদের গ্রন্থ কিতাবেরাতে পারবে না পরের কথা ধরলেই যদি রিয়াকশন শুরু হয় আর আমাদের ইসলাম ধর্ম হিন্দু যদি কোরআন শরীফ পরে আমরা কি খুশি ভিতরে ভিতরে দোয়া করি খোদায় কোরআন সিনায় ঢোকায় দাও ইসলামের বিজয়ী পতাকা থেকে আল্লাহ এখানে টাকার জন্য আসছেন খান আনোর জন্য আসছেন না সবাই পকেটের টাকা ব্যয় করে গাড়ি ভাড়া করে এখানে আসছেন আল্লাহ এবং নবীর মোহাম্বতের জন্য কিন্তু আল্লাহালার আইন হলো যা আলহাতি যখন জ্বলবে অন্ধকার গুর করতে হরতাল লাগবে না অটোমেটিক অন্ধকার দুর হয়ে যাবে सरकार बड़े जथेष उपकार की এদেশের বহু ইংরেজি পড়ুয়া সাধারণ মূর্খ মানুষ এদেশের আল্লাহ রহমতাল রহমতুল্লাহ আলাই সহ বাহাদুরপুরের শরীতুল্লাহ রহমতুল্লাহ আলাইবুল হক রহমতুল্লাহ আলাই লক্ষ লক্ষ আল্লাহনতের দ্বারা উলামায় আহলে হকের বয়ান কান্না জড়িত কন্ঠের দ্বারা এদেশের লক্ষ লক্ষ ইংরেজি পড়ুয়া সাধারণ মানুষ আজ তারা পাঁচ ওক্ত নামাজিলাম্বাদারিওয়ালা सम्पद तेफत करते हकर अवदान অতএব আমরা নিষ্কলঙ্ক মুসলমান আমাদের দ্বারা দেশের বদনাম হয়নি হয়েছে জামাতের অনুসারী আমরা কেউ আহলে কোরআন নয় আমরা কেউ আহলে হাদিস নয় আমরা সবাই আহলে সুনতাল জামাত আমরা কোরআন একদল আছে নাহলে হাদিস নাই হ্যাঁ একমাত্র দাবি করার রাস্তা খোলা আছে হলে সুন্নত জমা আমরা আহলে হাদিস নয় আহলে কোরআন নয় আমরা আহলে জামাত এবং আমরা আহলে হক আমরা কাউকে গালি দেই না গালি শুনি আমরা বিরুদ্ধে কথা বলি না যারা আজ এই জমিনে নবীদের বিরুদ্ধে কথা বলেন তারা আহলে বা যারা এই জমিনে সাহাবা এখরামদের বিরুদ্ধে কথা বলেন তারা আহলে বা যারা বিরুদ্ধে কথা বলেন তারা হলে বাউনি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেন তারা আমরা আহলে হক আমরা বাতিলের পক্ষে ন আল্লাহ সিটির ভেতরে গত সতেরো ষোলো সতেরো ফেব্রুয়ারি ওখানে আমি বলেছিলাম প্রত্যেক বাংলাদেশের জেলায় জেলায় আহলে সুলনাত জামাতের কমিটি গঠন করে নিতে হবে আমরা রাজি তিন আল্লাহ আল্লাহ সব ভাইকে কবুল করে নি অতএব যারা যেই থানায় আছেন ওই থানার শীর্ষস্থানদের পরামর্শ মতে আপনারা কেন্দ্রীয় কমিটির কাছে ঐতিহাসিক সমাবেশ ঘটানো হবে এর বিকল্প কোন পথ নাই কারণ সব দলাদলি সবাই মসজিদের ভেতরে বয়ানে বসে না কারণ এইটা অন্য অতএবাই আহলে হকের বাতি আমাদের জ্বালাতে হবে যদি আমরা আহলে হকরা হকের আওয়াজ দিতে চাই কোরআ শরীফের স্পষ্ট ঘোষণা লুকুচুরির কিছু নাই হক আল বাতিল। বাতিল নয়। কাট কাঠ যেমন ঘনে ধরে ঘনে ঘনে আস্তে আস্তে ধ্বংস করে ফেলে আহালেসুন মাহফিল গুলোর দ্বারাই দেশ থেকে হালে কোরআন আহলে হক আমাদের ব্যানারে ঢুকে পড়বে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সব পরিপূর্ণ হেদায়াত দান করব আবার প্রশ্নের জবাবটা দিন তো নবী কি নিয়ে জমিনে আসলেন কতটা জিনিস আপনারা আবার ছোলো হয়ে গেলেন লাগছে মুসলমানের আওয়াজেও যে বেঈমান ঘুমাইতে পারেন এটা জানেন আমরা তো আওয়াজ দেন না কেন কোন ভয় আছে পৃথিবীতে আসছি একদিন যাবো একদিন মাঝখানে টাইম যতটুকু পাবো বাঁচবো না শিখের দিয়ে কি যে ভয় ফান আমি কিছুই বুঝি না ভয় কিছুই এই ছোট বন নিয়ে দিনের কাজ করা যাবে না আমার মনটা এমন রাখতে হবে যে দেশের নেতৃত্ব আমি বিবাহ সালাম এতগুলো মানুষ এখন যদি বলে আমরা মাদবদী থেকে যাব না সবাই আমরা মরার জন্য ব্যাপার বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সামনে থেকে মুক্তি সারাতে হবে আসিনি করার জন্য আমি শুরুতেই বলেছি দেশে হিন্দু থাকবে এ দেশে খ্রিস্টান থাকবে এদেশে সবাই থাকবে কিন্তু মনে রাখতে হবে দেশ মুসলমানের দেশ হিন্দুর দেশ নয় ভাই রামার আমরা উগ্রবাদী নয় আমরা উগ্রবাদী নয় ষোলো কোটি বাংলাদেশের মানুষের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে রাজনৈতিক বক্তব্য বন্ধ থাকে ইসলামের কলাম না দিলে পত্রিকা চলে না সেই মুসলমানের দেশে হিন্দুর বিরুদ্ধে কোন আন্দোলন নয় এহুদির বিরুদ্ধে আন্দোলন নয় আমরা আমাদের ইজ্জক নিয়ে চাই আমাদের ইজ্জতির উপরে মুসলমানের কলিজার উপরে আকালতের সঙ্গে যারা মূর্তি বসিয়েছে তারাই উগ্রবাদী তারাই সন্ত্রাসী ইমানের ডাক যেই দিবে সে আমাদের আবহাওয়া কথা ঠিক কোন যদি ডাকেন ইমানের দাবি পূরণের জন্য আমরা উপস্থিত হতে রাজি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 স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান তিনি যে বক্তব্যে মুসলমানদের শব্দ থাকবে আমাদের ইজ্জত ওই পরিমানে উঁচু রাখতে হবে ইনশাল অতএব যখন আমাদের দেশের দ্বারা मुसलमाना कि सब ही करा शुद्ध आल्लात कारण আমরা কারো ক্ষতি চাই না আমরা চাই সবাই যেন হেদায়তের উপরে থাকে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন কয়টা জিনিস এক নম্বরে কিতাব আল্লাহ আল্লাহ কোরআন এক নম্বরে কি আওয়াজ দিয়ে বলেন এক নম্বরে কোরআন এক নম্বরে কোরআন এক নম্বরে দুই নাম্বারে জোরে হাদিস্বরে আরবিআল বলেছেন দুটো জিনিস রেখে গেলাম এক নম্বরে কোরআন দুই নাম্বারে সুনত কোনো নেতার বানো এই সুন্নত শব্দটা আমার নবীজির জবান্ন রকেরি শব্দ হাতি সেই শব্দটাকে যদি কেউ ছোট মনে করে ওর অন্তর বাঁকা হয়ে যাবে। পার্থক্য বোঝানো হয় আমি ওদিকে আর ঢুকতে চাচ্ছি না নবীজি বলেছেন কোরআন কোরআন হাদিস না কোরআন কোরআন হাদিস না বলার পেছনে যথেষ্ট কারণ নবী হাদিস বলেন নাই বলেছেন শূন্য কারণ রক্তের বিনিময় হলেও আমরা প্রত্যেকটা জিন্দগির কিছু আমল করার জন্য যদি চাই সেটা শূন্য নট হাদিস আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন পেছনে ফিরে যাচ্ছি নবী কি নিয়ে আসলেন पृथिवीर श्रेष्ठ मक्कार खराब मानुष के श्रेष्ठ चिकित्सा देर श्रेष्ठ चिकित्सक बनाया नबी के आपका श्रेष्ठ आदर्श दिया मक्का पाठा दिले मानूष जरा दर्जन सहबा जमीन भेतर जाननाट पे नबीर आदर्श জন্মগত মানুষকে গুণগত মানুষ বানাবার একমাত্র আদর্শই হলো মদিনা আর নবীর আদর্শ কিন্তু অন্য আদর্শ আসছে মানুষকে আদর্শওয়ালা মানুষ বানাতে পারেনি আব্রাহাম আদর্শের আদর্শ সমাজবাদ পুঁজিবাদ গণতন্ত্র সোশ্যালিজম কমিউনিজম ক্যাপিটালিজম বহু আদর্শের ফেরি হয়েছে জমি কোন আদর্শই জন্মগত মানুষটাকে আদর্শ বানাতে পারেনি নবীর আদর্শের মতো এত দাম আদর্শ কত পারফেক্ট আঙ্গুলের নবগুলি বান্ধা কিভাবে রাখবে আর কাটবে সেখানে নবীর আদর্শ আছে না নাই যারা মানে তারা নবী মানে যারা যুবক যুবতী বন্ধ পশুর মতো নখগুলো রাখে আপনি কুদরতের জিম্মায় হেদায় আদান করুন ভাইরা আমার পোশাকের ভেতরে কি নবীর আদর্শ নেই কিভাবে খুলবে পড়বে খাদ্য মন্ত্রণালয়ের থেকে খানা বন্টন হয় মাদক দিয়ে তিনখানায় দশ টন চাল বরাদ্দ হলো স্কুলের ভেতরে দশ টন গম বরাদ্দ হলো কিভাবে রান্না করা হবে কিভাবে খানা খাবে লোকমাটা কিভাবে দিবে বসার আদর কি হবে নবী সবসময় প্রাক্টিক্যাল দেখাচ্ছে কত সুন্দর আদর্শ विवाह भेतरे आज नबीर आदर्श के जबई गए हलूद ना दीष्ठान जमे ना और कत अशालीन आचरण सेले के गोसल करा वे मेरा मे के करा ऐल गाय हलुदे अनुष्ठान बेसर आड्डा खान गए युवक चूल काटार দেখে কোনটারের মতো তুমি চুলগুলো কাটবে বান্দর হলে দাম আলাদা ইদুর হলে দাম আলাদা টিকটিকি বানালে দাম আলাদা যুবক তুমি কথাগুলো হাসিয়া উড়াইয়ে দিচ্ছ আপনি আমাদের হেদায়াত দান করুন নবীর আদর্শ কত সুন্দর অমরের কাছে এক আল্লাহর বান্দা এসে বলেন হে ওমা নবীজির আদর্শের কিছু বয়ান করুন তো অমর বলে আমার দ্বারা সম্ভব না কেনা অবস্থায় ওমর চলে সে রাস্তায় শয়তান চলতে ভয় পা এটাই তো মুসলমানের পরিচয় আমার চেহারা আমার আমাও দেখে বেইমান আমার সাথে কথা বলার আগে মাথা নত করে বলবে ভয়ে শরীর কাঁপতে কারণ এই অমরের কাছে সালাম কালামের আগেই তরবারি যদি দেখে বোতলে ম ফিডে ইডার বিসমুল্লা বলার টাইম নেই যুবক দিলটা নরম করে মালিকের কাছে নত হয়ে গেল মালিক অমরের এই বিপদ মুহূর্তে আমাকে তুমি হেফাজত করতে যখন ওই যুবকের কাছে এসে দাঁড়ায় যুবক মদের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে অন্তরে ভাই অমর যদি ধরে আমাকে হত্যা করে ফেলবে ও দায়ার মালিক তুমি আমাকে বাঁচাও বলে ভাই বোতল কি আছে দেখা বোতলটা ওমরের হাতে যখন নেওয়া হইল আল্লাহ কুদুর বোতলটা ওমরের হাতে নেওয়ার পর তাকায় দেখে বোতলের কটা মদ নাই এটাই তো নবীর আদর্শের আকর্ষণ সাহাবাহামের সুন্নত রামল দেখে কালেবার কথা বলার প্রয়োজন হয় না আমার নবী শে আমা পড়েছে আমার আমল আপনার আমার আমল দেখলে আমার ছেলে হাসে আমার মেয়ে হাসে বিবিও হাসে আমি আমার ইমানের কথা বলছি ভাই আমি মানুষের সামনে নামাজ পড়ি কত আসতে কত ভাব। একা একা যখন আমি নামাজ বুজুগের আমার ম্যাডাম আমার নামাজ দেখে হাসে আমার ছেলেমে নামাজ দেখে হাসে ওরে মুসলমান উপরের লেবাস ঠিক করেছি ভিতর এখনো ঠিক করতে পারি নেই দল এক দেয় নাই আল্লাহওয়ালারা দিন বদলাও দিন বদলাও দিন বদলাবার স্লোগান আল্লাহওয়ালারা দেয় নাই আল্লাহওয়ালাদের স্লোগান ছিল दिन बदलें दरकार ना दिल्ट के बदलाव दिल जदि बदलाया जाए दिनो बदलाया जा সোহবা লেবতরা বেহার তুবে ভাই আমার ফেতনার কোন শেষ নাই चल्लिस बसर पर जमीन मस्जिद मस्जिद चल्लिस बस द्वंद मस्जिद भेतरे ढुके गेपार चल्लिस बस आगे जमीन टुकटा द्वंदी मटिर तयर नूर तैयी निय दंद নবী গায়েব জানেন কি জানেন না তা নিয়ে দ্বন্দ্বে নামাজ দাঁড়ায় বিদায় বেইমানেরা ওরা চিন্তা করে দেখলো হবে না ইহুদি কত বড় বেইমান কত বড় কুত্তা ওদের মতো কেউ নাই কেউ নাই ওরে বাঙালি মুসলমান ভালো করে বলে রাখো যদি দুধ কালা দেয় বুঝবা উদ্দেশ্য খারাপ যদি তোমার পেছনে বাচ্চাটারে বলে বাচ্চাটারে মেডিসিন না। জীবনে তো ওই টিকা নামের ইঞ্জেকশন দিলাম না ওই না কমল না রে ভাই অত কত করি হসপিটালে কান্না করে ঔষধ কিনা টাকা নাই এদের দেখার মতো খবর নাই এহুদি আসে আমার ছোট বাচ্চাটারে বিনা টাকায় ঔষধ দিবে चलते जोरे जोरे मस्जिद गरम करते पब्लिक बचर भरे नतून फतुआ कथा कंका हादिस দেখাবার আগে দশটা ১৩টা বাক্স লয়ে দাঁড়ায় বড় বাক্সা নিচে এরপরে আস্তে আস্তে ছোট সাপ এখানে একজন মালিক দুইজন খাদেন ফার্স্ট সেকেন্ড দুর্বল আগে একটা হারমোনিয়াম দিয়ে তুই বাড়ি মার বাড়ি শুনে মানুষ জড়ো হয়ে গেল গেল। এমন আমি দেখাবো যে সাপে দুধ কলা খাবে আপনাদের সামনে এমন কথা শুইনা পাবলিক জড় হয়ে গেল এবার টুন বাড়ি দেয় গান গায় কিন্তু দুধ কলার সাপ দেখায় না হঠাৎ করে বড় হজুর হাজির তাই বলে আচ্ছা সবাই দাঁড়ান হাতের মুষ্টি টুষ্টি ছাড়ে খবরদার বেদুবি করলে ঘুমের ঘরে আবার ভেজালে করবো সব সাবলিক জমায়ে টমায় বহু এক ঘটনা নিয়ে বয়ান দিয়া ফট করে আমি কয়েকদিন আজমিরের গজমে ধরবে আজমিনের তাবিজ বেদি করবেন না টাকা না থাকলেও নিতে হবে থাকলেও নিতে হবে থাকার পরে নাই নাই বলল বিপদে হবে বিপদ খেলা দেখুন বলে কথা কম হাদিস কর বুঝিনে টুজিনে যা কথা কিছুদিন পরে বলে ইমামের পেছনে আলহামদুল পরা লাগবে বলে হঠাৎ কয় হঠাৎ নাই বলে উপরে বাধ ব্যাপার বলে খেলতে খেলতে এক সময় মূল কথা বলে দেয় বলে শুধো আল্লাহর নামের সাথে মোহাম্মদ নাম রাখা যাবে না কথা কম কয়ে দু দশটা মুসে হাদিস কয়েটাও হাদিস তুই পাবলিক থেমে গেল কিন্তু না রেমিনায় সাহাবে মাঝেও দ্বন্দ্ব ছিল মাছ নিয়ে তবে কোন দন্দের নিরশনে আগ পর্যন্ত এমন কোন কথা হয়নি যে আলার নামের সাথে মোহাম্মদ নাম রাখা যাবে না শুধু এতটুকু বলেই শেষ না হঠাৎ করে বলে ফেলল কালী লীগালাগো আসেনি বিএনপি এটা না আলাদা কালমা যদি ওদের ফতুয় কুপুরি আয়তো এরাও যাহানি আমরা হুজুরেরা তো আরো আগেই কারণ হির মুড়িদি মানার কারণে হুজুরে না সব কথা মানা যায় ওই হুজুরে কি করে নিজের কাছে তো বুঝার কোন ক্ষমতাই নাই মেশিন লাগাইছে পাওয়ার দেখা দেখা বিশ্ব রোডে কিভাবে দৌড় ধরে ট্রাকওয়ালা হরেন দেয় কথা কম আমার ইঞ্জিনের আবার হরে মানুষ ভরতে জানো না বাংলা বোখারির পণ্ডিত আসে না বখারি ফারা নিষেধ নাই তবে মাসমানি করা নিষেধ ट दौड़ दे ब्रेक छोड़ रिक्शा वाला जोरे पड़े गलो रिक्शा गिखाए भरता রিক্সাওয়ালা আরেক জাঙ্গার বলেছিলাম ভালো ঔষধ লাগায় মোটামুটি ভালো হলো রিক্সাওয়ালা এখন চুপচাপ বল রিক্সাওয়ালা দেখি না এখনো কান্না করে কি ভালো হয়েছে আবার কেন কা তোর অন্তরের ব্যথা বলে যে এই ট্রাক ওলা মানে ধাক্কা দিয়ে রাস্তার ঢালে ফালাইলো ওই ট্রাকের পেছনে লেখা দেখছি আবার দেখা হবে এই এইগান দিয়ে না কতদিন বাত লাই আমরা যারা দিছে ওই বাঘ করতেছে আর খুললে তেল তো আওয়াজ হবেই ও হেদায়জটা হলেও মনে করে আমার ইজুরকে আর কত বেহায়া আমরিকার ডবলিউর জুতার বাড়ি খাইলো সাংবাদিকরা বলে হাল কেমন লাগলো জুতা খাওয়ার কেমন বেহায়া খায় ডাইন জুতা খাই আমি থেকে এরপর কালেমা মানিমার বিরুদ্ধে আসলে না যুগ হয় নাই এ আওয়াজ ইমাম সাফির যুগে হয় নাই তাহলে আমাদের একটু চিন্তা করা দরকার আজকে আল্লাহ নাম আল্লাহ একজন আছে স্বীকার করে খ্রিস্টানেরাও স্বীকার করে আবু যাহালো আল্লাহ স্বীকার করে ফেরা অনুস্বীকার করেছে তবে মোহাম্মদ নাম স্বীকার করার পেছনে না করার পেছনে কারা ছিল ইতিহাস পরে দেখেছি আমাদের সিদ্ধান্ত নিয়ে চিহ্নিত করো এরা কারা এরা মুসলমানের বন্ধু নয় এরাও হতে পারে সেহুদি খ্রিস্টান এহুদির দালাল আল্লাহ আমাদের হেদায়ের সামনে লোকটা দ্বারাই বলে নবীর আদর্শের একটু ওমর বলে আমার সম্ভব না। কারণ আমি নবীর জীবনীটা পুরা পাই নাই নবীর জীবনী যদি তোমরা পুরা শুনতে চাও আমার কাছে না তোমরা বেলালের দরবারে চলে যাও কারণ আমার মায়ার নবী চলে গেলেন ও ভাই বেলাল নবীর আদর্শের একটু বয়ান দাও বেলাল বলে আমার দ্বারাও নবীর জীবনী বয়ান করা সম্ভব না কারণ আমি বেলালো নবীর জীবনী পুরাটা পাই নাই কারণ আমার অনেক জীবনের অংশ চলে গেল আফ্রিকার থেকে কোন এক সময় সামনে এসে কালেমা পড়েছি পুরা জীবনটা আমি পাই নাই তবে নবীর পুরা জীবনই যদি শুনতে চাও পাবলিক কল্লাই দিক সেদিক কেন তু হুম আমাদের মাঝে এসে হাজির হয়ে গেছে না আমরা ইনশা আল্লাহ দোয়া করে বিদায় হবো রাজিয়াছি না আল্লাহ কবুল করেন বলে না বাইরা আমার হুজুর আসবেন এখন আসা আমার বেলা বলে আমার দ্বারা সম্ভব না আদর্শ আমি পুরা পাই নাই যদি পুরা জীবনীটা জানতে চাই নবীর পুরা জীবনী পেয়েছে নবীর চাচা তো বা হজরত আলী দরবারে যাও আলী থেকে নবীর জীবনের আদর্শ আল্লাহর বান্দা বেলাল থেকে বিদায় কেছে বেলাল আমার নবী মদিনার মক্কা থেকে মদিনার থেকে যখন বিজয়ের মিছিল দিয়া মক্কায় ঢুকলেন কাবার মায়ার লাঠি দিয়ে মূর্তিগুলো ভেঙ্গে ভেঙ্গে ফালায়া দেয় এর আলী কাবার ভেতরের উপরের মূর্তি ফেলে দে কারণ আমি মূর্তি পালানোর জন্য আসি না বরং মূর্তিগুলো ভেঙে টুকরো টুকরো করে পরিণত করার জন্য এই জমিন মুসলমানের জমিন আমরা কোনো দ্বন্দ্ব চাই না হিংসা না, কোনো পিড়া পিড়ি চাই না আমরা উগ্রতা চাই না আমরা আদমের সাথে বলছি মুসলমানের দেশ মুসলমানের ধর্মীয় অনুভূতিতে মানুষ দল করতে গিয়া দলের জন্য জীবন দেয় নেতার বিরুদ্ধে কথা বললে নেতার মহাভে জীবন দেয় পীরের পক্ষ হ্যাঁ জীবন দেয় ওরে থেকে থেকে থেকে থেকে আমার নবীর চিন্তা করার জন্য ওরে আহলে শূন্যতের আসে কেন জীবন দিতে পারব না ওরে নবির উম্মতের দল দলের জন্য যদি জীবন দিতে পারে দল আমার সাফা করবেন অন্তর বলে দোয়া করব আর যদি সময় এসে যায় বেইমানেরা তো ঘুমায় না ঘুমায় না ওরা চায় মুসলমানের মাঝে যেন দ্বন্দ্ব হায়া যায় আমরা এরপরেও যদি আমার ধারণ করবারেও যদি উল্টা বলো ধৈর্য ধারণ করব তবে নবীর ব্যাপারে সুন্নতের ব্যাপারে কোরআনের ব্যাপারে উল্টা কথা বলা হবে এক বিন্দু রক্ত থাকতে ঠান্ডা মাথায় মেনে নিব And <laughs> I পরিষ্কার করে নবী বললেন আজ আমি এখানে বিজয়ের নামাজ বা জামাত আদায় করবো আজকে বিজয়ের আজ দিবেন তার কপাল হবে বড় ধন্ধ কে দিবে ঘরের কিনারায় গিয়ে একটা দিলেন আবু করল্লাহু আকার আপনি কি ঘুমান নাই আমি আসতে করে ডাকলাম আবু বাকর চোখের বলি সেরে বললেন যেতে হবে ওই দিন থেকে আমি যতই ব্যস্ত সময় কাটাই রাতে রাতের আমি অপেক্ষায় থাকি amar mayar আমার ঘুমাই না নবী চোখের পানি ছেড়ে কান্না করে ওরে আব্বা কার এমন ত্যাগ কি মানুষের দ্বারা আববকর বলে নবী আমি একা ঘুমাই না তা না আমার মেয়ে আসমাও ঘুমায় না আমার মেয়ে আসমা প্রতিদিন মদিনার লম্বা সফরে নাস্তা দিয়ে দিবে না গোড়ায় দাঁড়ায় দেখেন তাকে দেখেন ওই উঠো ঘুমায় না পথে দিয়ে তাকায় থাকে নবী আর বাহন হিসেবে যাও আমার নবী বলির মুখ আবু বকরের সফর আমার সাথে আজকে শুরু হয়ে গেল এই সফর মোদিনা পর্যন্ত শেষ হবে না আবু বকরের সফর শেষ হবে জান এক সাহাবি বলেন না আজকে রাজান দিবি বিজয় রাজান কপাল ভালো হবে তার আজান দিবে ওমর কারণ আপনি নবী তো বলেছেন নৌকা না বামর ওপায় আপনি বলেছেন আপনার পরে নতুন কোন নবী যদি হতো আরো লম্বা কথা ওমর দিবে আজান বসে না রাজুন্দার বলে। ও পায় গুম আজকে রাজান দিবেন আপনার সাহাবি উসমান কে সে উসমান আপনি তো প্রশংসা করে বলেছেন আমি নবীর জাননাতে বন্ধু হবে আমার সাহাবি উসমান আজকের বিজয় রাজান দিবে উসমান আর একজন দাঁড়ায় বলেন না নবী আজকে বিজয় রাজান দিবেন আলী নবী বসলেন চুপ হয়ে গেলেন আল্লাহ তালার সিদ্ধান্তের অপেক্ষা সবাই মতো জীবনাই নামে সেবনে নৌপায় বিজয় রাজা নবী দায়ীকে দেখেন ওই আফ্রিকার কালো বেলাল আজকের বিজয় রাজান দিবে সেই কালো বেলালের কণ্ঠে আজান ওরে নবীর উম্মতের দল যেই বেলালাম গোসলের সময়ে নবীর ময়দানে নবী যুদ্ধের ময়দানে চলে গেলে ও বেলাল তুমি থাকো সময় মতো আজান দিয়ে নাম করব বেলাল আজান দিচ্ছে হাইয়া আল হটাত করে আওয়াজ আসলো অহুদের ময়দানে নবী নাই অহুদের ময়দানে নবী যে নাই বেলায় হাইয়া আলা দৌড়ায় কারণ আমি বেলালের গোসলের সময় টুপি পাবে না ও বেলালের টুপির খবর নাই আমার নবীর খবরের জন্য দরায় নবী নয় নবীন খবর শুনে বাগানে আল্লাহ অন্ধ বানায় দিলেন ও নবীর উন্নতির দল আজকে তোমার পিরের বিরুদ্ধে কথা বললে কষ্ট পাও নেতার বিরুদ্ধে কথা বললে কষ্ট পাও লাঠিমশিল করো দলের নেতার বিরুদ্ধে কথা বলো কই তোমার লাঠি মিছিল কই ওরে আপনার বান্ধা আমাদের বুঝতে বাকি নাই তুমি আর শেখের নামের ধান বেদিনের দালাল দরবারে চলে যাও নবীর আদর্শের বয়ান আমার দেয়া সম্ভব না লোকটা হজরত আলী দরবারে চলে গেলেন কেছে আলী কত জ্ঞান আল্লাহ তাকে দিলেন আমি হলাম আর এই শহরের দরওয়াজা হলো আমার দান করেছেন সম্মানের চেয়ারে বসার জন্য দুইটা পুঁজির একটা প্রয়োজন হয়তো টাকা না হয় আলিম হজরত আলী বলেন আল্লাহ আমাদের মালদেন দিয়েছেন আপনার দরবারে হাজার শোকরা করি রাজি আদি ন আল্লাহ তুমি আমাদের এলএম দিয়েছো। টাকা পয়সা দাও কর তোমার দরবারে কারণ বিদায় হবে না টাকা পেয়ে খুশি না এলএম পেয়ে খুশি তার দুই নম্বর কারণ টাকাওয়ালার টাকা বাড়ে তত দুশ্মন আর যত বুড়া হয় তত সবার মহা ঠিক নি টাকাওয়ালা বুড়া হয়ে গেলে ম্যাডাম বলে মরে না কেন ছেলারা বলে জালালি খতম পর বাবায় যদি তাড়াতাড়ি বড় বড় আল্লাহ পেছনে আমার মতো পাগল ছাগল নারে বাবা বড় বড় মহান দিচ্ছেও কাতারে দাঁড়ায় জুতা টানার জন্য বয়সে ঘৃণা বারে এলে মালার বয়স বারে মহব্বত বাড়ে আল্লা তাল আলীকে এত জ্ঞান দান করেছেন অমরের খেলাফর যুগে এক মহিলা সে বলেন অমর বিচার করেন আমি জিনা কারিন मुस्लिमी गरम सिद्धांत आगे गच्चारा কারণ মহিলা যিনি করেছে অপরাধ হয়েছে বাচ্চার কোন অপরাধ নাই বাচ্চাটার উপরে আলী তুমি সমাধান দেও আল্লাহ আলীকে এত এলম দান করেছেন আলী বলে নকলি ফতুল মুসলিম মহিলাটাকে বাড়ি পাঠা দেন ও বা বাচ্চা প্রসব হওয়ার পরে সময় মতো তুমি সুস্থ হয়ে আসবা তারপরে তোমার বিচার হবে বাচ্চার উপরে কোন দেওয়ার কারণ আমার মায় আর নবী তোরে চুমু দিয়েছে আমার নবির ঠোঁট লেগেছে এজন্য আমিও চুমু দিয়েছি নবী যদি চুমু না দিতেন আমিও দিতাম না আপনি কেন বলেন এ পাথর উপকার করে না মদিনার নবী বলেছেন বান্দা যখন পাথর চুমু দেয় গুনা টেনে টেনে নিয়ে যায় কেন বললেন উপকার করে না অমর বলে আলী তুমি যদি না হইতা আমি তুমি দুনিয়া চিনেছ বলে হ্যাঁ বলে দুনিয়ার একটু বয়ান কর লোকটা বলে দুনিয়া এত বিশাল বিশালে দুনিয়ার বয়ান করা সম্ভব না সম্ভব না আলী বলেন রে ভাই তুমি বলো দুনিয়া বিশাল অত সাল্লা বলেন মা তার এ দুনিয়া সামান্য তুমি বলো অনেক বিশাল সামান্য দুনিয়াটাকে যদি বিশাল বলে বর্ণনা দিতে অক্ষম নবীর আদর্শের বয়ান শুনতে চাও ওই নবীর আদর্শের আল্লাহ বলেছেন চরিত্র আখ্লা অনেক বড় অনেক বড় आल्ला तला जेटा बन अनेक बड़ से कत बड़ वोटार विवरण देवा संभव ना পৃথিবীর বৌদ্ধ ধর্মের গুরুর নাম গৌতম বুদ্ধা নবীর আসার আগে সাধনা করেছে সাধনা সাধনা করে করে করে বৌদ্ধ ধর্মের আবির্ভাব ঘটাইলো ইতিহাস রেখে মাটির তৈরি ওই পোকা গৌতম বুদ্ধের শরীরের নিচের অংশ খেয়ে ফেললো সাধনা করে করে ধর্মের আবির্ভাব ঘটাইল বৌদ্ধ ধর্মের এবং জীব ভক্ত মহাপা এই গৌতম বুদ্ধ যখন মরে যায় বদ্ধরা দ্বারায় বনে বৌদ্ধ দেব তোমার ইন্ত কালের পরে আমরা কারণ উচ্চরণ করবো একটু ভবিষ্যৎবাণী শোনাও गौतम बुद्ध बोले कथा बोलते हमार कष्ट तब एक तु जाना আমার পরে এমন একজন বৌদ্ধের আবির্ভাব হবে তিনি আমার মতো বৌদ্ধ না তিনি হবে বিস্তারিত পরিচয় দেন গৌতম বুদ্ধ বলে শুনে নাও আমার কথা বলতে কষ্ট হয় তবে একটু লম্বা পরিচয় জানা যায় আমার পরে এমন একজন বৌদ্ধের আবির্ভাবে জমিনে হবে हब शि बुद तर नाम आब्दुल्ला मायर नामा तमाम मुहम्मद নবীর গুণগান দুনিয়াতে আসার আগের থেকেই চলছে আসার পরেও চলছে বিদায়ের পরেও চলতেছে কত কিতাব লেখা হলো কত বয়ান পর্যন্ত শেষ হয়নি আরো কত কিতাব লেখা হবে বয়ান চলবে প্রেম হবে নবীর গুণগান শেষ হবে না শুধু দুনিয়াই না হাসুরের ময়দানেও চলবে নবীর বয়ান পাগলের বক্তব্য শুনে লাভ না এখানে মিষ্টি খাওয়া মিষ্টি জিনিস ভালো না খারাপ কথা কয় না মিষ্টি ভালো না খারাপ বুঝলি মিষ্টি ভালো না খারাপ আমি যদি এখানে দশ কেজি মিষ্টি কথা বল মিষ্টির ভিতরে বেজাল না ফেডের ভিতরে বাঙালি কথাও বুঝে মিষ্টিতে বেজাল না ফ্যাডে গরুর গোস ভালো না খারাপ সবাই খাইবনি কেন গস্ত ভেজাল না ফেডের ভিতরে ভেজাল তোমার কাছে ভালো না আরেকজনের কাছে বড় মজা লাগে তোমার কাছে গরু ভালো না কারণ তোমার অ্যালার্জি তোমার কিন্তু আর বড় মজা করে খাওয়া হয় তোমার কাছে ভালো না বলো আমার ভালো লাগে না খারাপ বলিও না ভালো না বলিও না তোমার ভালো না এটা বলো ভালো না বলিও না আল্লাহ ভালো না মাঝহা ভালো না বলিও না ওরে নবির উম্ম তুমি হয়তো ভালো না তোমার ডিস্টার্ব তোমার বেজাল তোমার চোখে বেজাল তোমার অন্তর ভেজাল কিন্তু তাবলিগের ভালো বলিও ভালো না ভালো না कारण कपाल पोद क्या लक्ष लक्ष अल्लाह वाला अल्लाह वाल खराब ना तार अंतर खराब তাবলি খারাপ না তার দিলটা খারাপ আল্লাহ না আল্লাহ অনুরোধ করে বলবো আল্লাহ সাথে বন্ধু বানায় দাও বাসবাস্ত নামাজ আল্লাহ আল্লাহওয়ালাদের সোহবত নিয়ে চলো রাজি বাইরে উল্লো শে তবে কুতুবে রপানি সারা শরীর মোবারকানি আসেনা নাই ও যে ভ্যাক বাবায় কি কর মা ভাতে মা স্ত্রী কেমন তার সেরা বদমাই আবার ভক্তরা কবা হ্যাঁ বাবা ঠিক আছে এটিও তারা ওই বন্ধ গাঙ্গা খোর ভক্ত গাঙ্গা খোর ওই ভঙ্গ বেনামাজি যতক্ষণ যদি দেখি পীর নবীর মানে না আমরাও সে পীরকে মানি না কথা বলেন ঠিক কি না আল্লাহ দায় আদান করু আর ও বলেন দাড়ি আমার নবীর আদর্শ টুপি আমার নবীর আদর্শ লাম্বা জামা নবীর আদর্শ আজকে টুপি দাড়ির কারণে সম্মান কমে নাই আল্লাহ তালা এত সম্মান দান করেছেন अनुर मायर सं আমার মা ও আপনারাও সন্তানের মা আমার দ্বারা কারণ কৌমি মাদ্রাসায় লেখা পড়া করেছে দেও বন হাটাজারি এরকম হাজারো কৌমি মাদ্রাসে বাংলাদেশের ভেতর অনেক জাতিবাইরা বৃদ্ধাঙ্গুল দেখায় কর পরে আমরা লেখাপড়া করেছি আল্লাহ তাল্লাহ গোলামি করার জন্য এখনো আল্লাহর গোলামির পেছনেই দৌড়াই আর দুনিয়া টাকা পয়সা আমাদের পেছনে দৌড়াই পরিবর্তন করা লাগবে আমাদের মাদ্রাসার সিলেবাস এখন পারফেক্ট তবে আমরা বেশি ঢুকাই নাই পাশ করার মতো না কারণ আমরা চাই না আমরা এখানে ডাক্তার হব ডক্টর হব অনেকে আবার বলে তার সেরার মতো ওখানে পরে লাভ নাই কারণ ডাক্তার হওয়া যায় না ডক্টর একদিকে মাওলানা আর একদিকে ডাক্তার একদিকে মাওলানা আর দিকে ডক্টর দনোটায় আমরা যোগ্যতা নিতে পারবো দিকে আমরা মাওলানা অপর দিকে আমরা হব ইঞ্জিনিয়ার তোমাদের আবার যদি ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ারও বানায় দেই। তাহলে সরকারের কোটি টাকার ব্যয় করা স্কুল কলেজ ভার্সিটি ছয় মাসে পঙ্গু হয়ে যাবে আমরা স্কুল কলেজিটি বন্ধ করতে চাই না ওখানে আমরা আমরা তোমাদের দাবি অনুযায়ী আমাদের মূল সাবজেক্ট কোরআন হাদিসের সাথে যেমন ইংরেজি ঢুকাইছি তোমাদের বলবো স্কুল কলেজের সাবজেক্ট কোরআনের আওয়াজ ঢুকায় আল্লাহ আমাদের কবুল করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ